সম্মানিত বাই ও বোনেরা আলহামদুলিল্লাহ আমরা পেনি জেলায় পেনি শহরে তুলপুর আহন মাদ্রাসা ফেনি নামে একটি মাদ্রাসা खादेम हारम करब्बी सम्मानित बायी यदेष्टा हिसाब से ওলামাই মাদিনার যারা আমাদের বাংলাদেশে দাওয়াত আকিদা মানহাজের উপরে যারা দাওয়াত দিচ্ছেন ওলামাই মাদিনার আকৃদা মানহাজের উপরে তাদের পরামর্শে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করার ইচ্ছা করেছে যদি আল্লাহ সুবাহ তাল্লাহ কবল করেন সম্মানিত বায়ু বোনেরা আপনাদের প্রতি অনুরোধ আপনারা এই প্রতিষ্ঠানকে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের এই প্রতিষ্ঠান এখন প্রথমে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ভর্তি করানো হবে পরবর্তীতে পর্যায়ক্রমে এটি আস্তে আস্তে উপরের দিকে ক্লাস সমূহ খোলা হবে এর সাথে হিফজুল কোরআন থাকবে নুরানি থাকবে আর আমরা আবাসিক অনাবাসিক দুইভাবেই ভর্তি করা হব ইনশাআল্লাহ আর এখানে আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব শিক্ষার মান বজায় রাখার জন্য এবং একজন যোগ্য যাতে ওলামাই মাদার আকিদা মানহাজে বিশ্বাসী শেরেক মুক্ত তাওহিদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল এই দেশের আপামর মুসলিমের দিবেন আমরা ওই পরামর্শের আলোকে ওইভাবে গঠন করার চেষ্টা করব ইনশাল সম্মানিত বাই ও বোনেরা পেনিজেলায় আমাদের আলহামদুলিল্লাহ অনেক মাদ্রাসা রয়েছে তো এখানে আমরা এই মাদ্রাসাটি ও পাশাপাশি ওই মাদ্রাসাগুলোর সাথে আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ এটি একটি দিনই কোরআনার প্রতিষ্ঠান আলাদা কোন প্রতিষ্ঠান নয় তো আমরা চেষ্টা করব এখানে যে আলেমগুলো তৈরি হবে যাতে এরা সেরেক মুক্ত এবং বেদাৎ মুক্ত তুন্নতের উপরে প্রতিষ্ঠিত এই ধরনের আলেম যোগ্য আলেম তৈরি করা এই লক্ষ্যে আপনাদের কাছে অনুরোধ আপনারা সার্বিক সহযোগিতা করবেন সবাই দোয়া করবেন প্রথম এই সহযোগিতা সবার করি যে প্রতিষ্ঠানের আল্লাহ কবল করেন এজন্য আপনারা দোয়া করবেন এটি হল প্রথম আপনাদের নিকট আমাদের চাওয়া এরপর আপনারা আমাদের জন্য সর্বপ্রকার সহযোগিতা সেটি ছাত্রছাত্রী ছেলে মেয়ে ভাই বোনদেরকে ভর্তি করানোর মাধ্যমে বিভিন্ন পরামর্শ দাবার মাধ্যমে আপনারা সহযোগিতা করবেন আর পরবর্তীতে আমরা এটি নিজস্ব ভূমিতে নিজস্ব জমিতে ইনশাল্লাহ বড় আকারে প্রতিষ্ঠিত করার আমাদের নিয়ত রয়েছে তো সেখানে আপনারা আর্থিকভাবেও সার্বিকভাবে সহযোগিতা করবেন ইনশাল্লাহ অর্থাৎ আমাদের যে সময়ে যে ধরনের সহযোগিতা দরকার আশা করি আমাদের দেশ বিদেশের বনেরা আছেন তারা সর্বপ্রকার সহযোগিতা করেন ইনশাআল্লাহ আল্লাপাক আমাদের সবাই কে খাদেম হওয়ার তৌফিক দান করুন আমিনবাল আলমিন আসসালাম আলাইকুম মারহমতুল اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي لنحس في عماقنا عماقنا الإيمار كم من فؤاد